মানবতার সমাধান আসসালামাইকুম محمد আলহামদুলিল্ রবিলমিন ওমতিনীম নব মহমি بعد পি বংলার সম্মানিত শ্রুত ও দর্শক আজকের এই পর্বে আমরা আলোচনা করব নাস্তিকতার কোন যৌক্তিকতা আছে কি আমরা জানি পৃথিবীতে মানুষেরা দুইভাগে বিভক্ত একদলুক আস্তিক আর একদলুক নাস্তিক এই আস্তিক এবং নাস্তিকের এই বিভাজন এবং এর যৌক্তিকতা নিয়ে এ পর্বে আমরা আলোচনা করব এবং তাদেরকে কী করে তহিদ ওর ইসালতের প্রতি দাওয়াত দেওয়া যায় সে প্রসঙ্গেও আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাহারা আমরা পরিচিত হয়ে নিই আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে আমি যথারীতি আপনাদের ভাই মো হারুন হোসেন আপনাদের সাথে আর অতিথি হিসাবে আব্দুর দর্শকৃন্দ নাস্তিক কাদেরকে বলে আমরা জানি যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে নাস্তিক বলা হয় এই যে অস্বীকৃতির বিভাজন সর্বপ্রথম কুফুরের মাধ্যমে শুরু করেছিল ইবলিস আর ইবলিসেরই ষড়যন্ত্র ছড়িয়ে পড়ে সারা বিশ্বে তারই ফলশ্রুতিতে মানুষের ভিতরে এই বিভাজন সৃষ্টি হয় তো এ প্রসঙ্গে আমি সংক্ষেপে সারগর্ব কথা বলার জন্য অনুরোধ জানাব জনাব শেখ আমানুল্লাহ আমাদানিকে নাস্তিকবাদ যেটা আমরা দেখতে পাচ্ছি तेर मूल कथा जेटा तार मध्य हल स्रष्टा के अस्वीकार स्रष्टा के अस्वीकार कर तरह एक खोड़ा जुक्ति रेटा आगे बोले आसे सेग ब्यांग तथा महाफोरणर मध्यमें पृथिवीर सृष्टि जार फले पिछले को स्रष्टा नहीं नास्तिकवे और एक गुरुत्वपूर्ण विषय तक সেটা হলো ধর্মকে অস্বীকার করা এবং ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পিছনে তাদের যে যৌক্তিটা ছিল তাদের বক্তব্য ছিল যে ধর্মটা হল একটা আফিম ধর্মের কারণে মানুষ পাগল পাড়া হয়ে বিভিন্ন সময়ে অনাচার অত্যাচার করে থাকে অবশ্য এর পিছনে একটি যুক্তি কারণ ছিল তা ছিল যে ধর্মের নামে বিভিন্ন সময় ধর্ম ধর্মের নামে মানুষকে শোষণ করত এমন কি এ ব্যাপারে একটি ঘটনাও শোনা যায় আত্মিকবাদের প্রতিষ্ঠাতা মিস্টার কালমার্সের মায়ের উপরে একবার নির্যাতন করা হয়েছিল দেশের শাসকের পক্ষ থেকে ধর্মজাতকরা কালের ফতোয়া দিয়েছিলেন যে শাসক ইচ্ছে করলেই দেশের যে কোনো মানুষকে যে কোনোভাবেই ব্যবহার করতে পারে সেখান থেকেই তার এই ক্ষোভের সৃষ্টি হয় এবং সে বলে যে ধর্ম মানুষকে নির্যাতন করা শেখায় মূলত ধর্মের নামে তথা ইসলামের নামে বা অন্যান্য ধর্মের নামে ধর্মজাতকেরা মানুষকে নির্যাতন করে থাকে এটাই হলো নাস্তিকদের মোটামুটি মৌলিক ধারণা জি ধন্যবাদ জানাব শেখ আমারুল্লাহ মাদানীকে সম্মানিত শুধু ও দর্শকৃন্দ আমরা জানতে পারলাম এই নাস্তিকদের একটা বক্তব্য হল যে পৃথিবী এটা এক অটোমেটিকভাবে সৃষ্টি এর কোনো স্রষ্টা নেই এটা তাদের একটা যুক্তি আর একটা হচ্ছে যে ধর্মের কোনো প্রয়োজনতে নেই ধর্ম তাদের উপরে নিষ্পেষণ করে জুলুম করে আমরা জানি যে এই যে নাস্তিকতাবাদ তাদের বক্তব্য কিন্তু তারা নিজেরা এই পৃথিবীতে আসছে যাচ্ছে কোন প্রকৃতির নিয়মের ভিতরে এই প্রসঙ্গে একটু আলোকপাত করার জন্য জনাব শেখ আব্দুরজ্জা আকিন ইউসুফ সাহকে অনুরোধ করছি নাস্তিক বলতে তাদেরকে বুঝাই যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাস্তিক বলতে তাদেরকে বুঝাই যারা ধর্মের নামে কোনো কিছুকে মেনে নেওয়াকে অস্বীকার করে আসলে তারা যদি আসলে পৃথিবীতে পৃথিবীকে তারা যে যেটুকু জ্ঞান রাখে সেটুকু জ্ঞানকে চর্চা করে এটা দেখত তাহলে হয়তো বা তাদের এটা থাকতো না ঠিক এটা যদি এইভাবে ভাবতো যে পৃথিবী কীভাবে এরকমভাবে চলছে এটা চলে কি করে যেমন আমরা দেখতে পারি যে তুঁদ গাছ যদি গরু খায়। তাহলে গোবর হয় যদি পলুপোকা খায়। তাহলে পলু পোকা সম হয়। আর যদি হরিণে কুস্তুরি হয় তো একই সুগন্ধি একটা আতর আতরি কি বাকি সুপাশে তোমার পাগল এমন তাইতে তো এটাই যদি এই বিষয়টা তারা চিন্তা করে যে একটা গাছের পাতা তিন প্রাণী খেলে তিন রূপ হয় এটি কি করে হয় এবং এর পিছনে কে কে করে। করে। এটা এটা যদি যায়। তাহলে আল্লাহ একটা ডিম একটা ডিম একটা মুরগি নিয়ে কয়েকদিন পেটের নিচে রাখলো তাতে একটা বাচ্চা হয়ে গেল ষোলো আঠারো দিন থাকার পরই এটা কি করে হলো বাহিরের বাতাস ভিতরে যায় না ভেতরের বাতাস বাহিরে যেতে পারে না এটা কি করে হলো করন মজিদের যে আল্লাহ তালা বলছেন যে অতিল কালাম সাল নজরে কত অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ তালা পেশ করেছেন নিজের পরিচয় দেওয়ার জন্য মানুষকে তো এসব পরিচয় তো একমাত্র জ্ঞানীগুনী মানুষই বুঝবে জ্ঞানীগুনী মানুষের জন্যই এটা উচিত যে তারাই আল্লাহ তাল অস্তিত্বকে খুঁজে বের করবে যেন মুজফরবিন মহাসিন সাহেব মানে এই যে নাস্তিকদের যে বক্তব্যটা হ্যাঁ তারা বলছে যে যুগের বিপর্তনে একসময় তারা ধ্বংস হয়ে যাবে তাদের এই বক্তব্যের যৌক্তিকতা কতখানি নাস্তিকদের নিকটে কিছু যুক্তিকতা আছে তবে ইসলামের ক্ষেত্রে বাস্তবতার ক্ষেত্রে এই যুক্তিকতা কিছুই না शतके मत नहीं क्योंकि आल्लर अस्तित्वी कर विषय प्रथम যে ফেরাউন এটা করেছিল কিন্তু সৈন্যবাহিনী ফেরাউন সহ তখন সামনে গিয়ে বিশাল নদী এই নদীর সামনে বারোটি গোত্র পার হওয়ার জন্য যে রাস্তা হয়ে গেল এবং পানিটা যে অনেক উঁচুতে এবং নিজ দিয়ে যে মাটি দিয়ে পার হয়ে গেল এটা ফেরাউনতে সচক্ষে দেখলো এটা করলো কে চলমান ফেরাউন একবার স্বীকার করতে বাধ্য হলো যে বানিস রাজ্যে রবের প্রতি ইমান আমরাও ইমান আনলাম ধন্যবাদ জানাব শেখ মুজ মুজর চমৎকার আলোচনা হচ্ছিল শুধুও দর্শক সময় হলে একটু বিরতির বিরতি আপনারা দূরে যাবেন না ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে এই প্রাণবন্ত সুন্দর আলোচনায় ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা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 पर्दाश्वर जान से आदर्श नीतिमाला जा मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सारियर नीतिमाला প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলে সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও ইউ চুজ বিউটি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 সম্মানিত সদীয় দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যেটা আলোচনা করছিলাম যে নাস্তিকতার কোন যৌক্তিকতা নেই আমরা জানাব আমরা আসতেছি যে এই যে আল্লাহ রব্লা আলমিনের অস্তিত্ব স্রেষ্ঠার অস্তিত্ব এই যে অস্তিত্বকে যারা অস্বীকার করছে তাদের এই বক্তব্য এবং কোরআন হাদিসের আলোকে আল্লাহর অস্তিত্ব প্রমাণে আমরা কি পথ অবলম্বন করতে পারি এক্ষেত্রে আমরা প্রথমে দেখি কোরআন হাদিসে বিভিন্নভাবেই বলা হয়েছে যেমন একজন বেদুইনকে বলা হচ্ছিল যে আল্লাহ আছে তার প্রমাণ বলো তো বেদুইন বলছে যে আল বায়াতু তাদুল্লু আল আল বাইর আমরা লাদা দেখে বুঝতে পারি এখানে উঠ এসেছিল ওয়াল এসারুয়াদ পায়ের চিহ্ন দেখে আমরা বুঝতে পারি এখান থেকে মানুষ চলে গেছে বা কেউ চলেছে ওয়াসউ রাত নক্ষত্র বিশাল আকাশ ওয়াল আরিজ এবং অসংখ্য পথে বিভক্ত এই জমিন ওয়াল বেহারু রাত অসংখ্য উর্মিমালা সমৃদ্ধ এই জলধি তাহলে আমাদের কি কি এক পাকের এক লাতিফুল খাবিরের নিদর্শন বলে দেয় না শুধু দর্শকবিন্দু চমৎকার একটি প্রথা পেলাম যে আল্লা ভয়ান আমাদের খালেখ এবং যারা এটা বুঝতে চাচ্ছেন না তারা নিজেদেরকে নিজেদের আয়নায় একটু চেহারা দেখুন এবং বাস্তবতার প্রতি নজর দিন তাহলে দেখতে পাবেন কেন না কেননাসু ভয়ান নিদর্শন আবরী আমরা মরে যাব ধ্বংস হয়ে যাব আমাদের পরকাল বলে কিছু নেই আল্লাপ ওখানে কি চমৎকার করে বলছেন ইয়ুখ মিনাল হাই এটা জমিন শুকিয়ে যাচ্ছে সেই জমিনে আবার বৃষ্টি পানি পরার সাথে সাথে সেখানে ঘাস উৎপন্ন হচ্ছে তাহলে কিস ব্যাপার গত বছর যে তরমুজ খেয়েছিলাম তারই বিশি বিশিটা মাটিতে দিলাম পচে গেল সেখান থেকে গাছ বের হলো সেখান থেকে আবার মুস পেলাম কাঁঠালের না। কিন্তু একটা সত্তা শব্দ অর্থে কিন্তু অস্তিত্ব জানা কথা আল্লাহ মহান সত্তা এখানে নিজের অস্তিত্ব সে নিজে খুঁজে পায় না যদি বলা যায় আপনি কি আপনার আত্মাটাকে কোনোদিন দেখেছেন দেখেনি তাকে যে জিনিসটা পরিচালনা করছে তাকে দেখতে পাচ্ছে না আর একটা বিষয় বিশ্লেষণযোগ্য এখানে একটু আসতেছি আপনার কাছে ফিরে জেনাব শেখ আব্দ সাহেব যেমন আলাস রসুল সাল আলহাম কে জিজ্ঞাসা করেছিল রুহ সম্পর্কে রুহের পরিচয়ে আল্লাহতাল যেটুকু বলেছেন আমরা সেটুকু যদি বুঝি তাহলে আমাদের কাছে কথাটি খুব স্পষ্ট হয়ে যায় সেটা হচ্ছে রুহ বলতে আমার একটা আল্লাহ আদেশ পর্যন্ত সেই একটা প্রকৃতি একটা মানুষের মধ্যে আল্লাহ আহ রাখা চাইবেন ততক্ষণ পর্যন্ত থাকবে আর যতক্ষণ পর্যন্ত রাখা চাইবেন না ততক্ষণ পর্যন্ত সে থাকবে না ঠিক আমরা রুহটা এভাবে বুঝতে পারি যে अबू साल्मा रजियाल्ला जख इंतेकाल करलें तक आल्लाबी आबू सलमारेलें चक्षु दूटी सलमार खुले आ रसुल्लामारोखर ओपर हाथ रेखे चक्षु दूटी बंद कर देखो जो रूह मानुषर शर बक्ति रूह के देखते थे तेल बुझा जा যে রুহ একটা আকৃতি হতে পারে কেননা আল্লাহ বলেছেন যে আপনি বলুন মুসলিমের তিনি বললেন যে যখন রুহ বের হয়ে যায়। তখন মানুষ ওই আত্মাকে দেখতে থাকে যে কিভাবে চলে যাচ্ছে যখনই আত্মাটা বের হয়ে যায় তখন তার দেহটা অকেজো হয়ে যায় আর এই অকেজ দেহ তখন আর খোলা চক্ষু বন্ধ করতে পারে না এই জন্য তোমাদের যারা থাকো সেখানে তাদের জন্য উচিত হবে যখন চোখটা খুলে যাচ্ছে তখন হাতে হাতে চকটা বন্ধ চমৎকার এটা কর্মান্য বক্তব্য উপস্থাপনের জন্য আচ্ছা আমি ব্যাপারে আমি কাছে আসব এটা একটু বলার জন্য এই জন্য যেটা যে মানুষ তো আজকে বস্তুবাদী এবং মানুষ হয়ে গেছে চাক দেখতে চায় আচ্ছা আল্লাহ যেখানে বললেন রোহটা তার একটি আদেশ আমরা আজকে যদি বিজ্ঞানের দৃষ্টিতে দেহ থেকে আপনার যদি বলা হয় সেটা আনা যাচ্ছে যদি বের করে দেওয়া আচ্ছা এমন সব একটু বলেন তো দেখি কোন ডাক্তার কি সম্ভব পৃথিবীতে রোহটা এনে দেখাতে পারে রুহটা তো আসলে দেখানোর কিছু নয় রুহ যেহেতু আল্লাহরের আদেশ এখানে আমরা একটা কথা বলতে পারি जे हम जो मरे जा रार चोख कान नबी थे क्योंकि एग्जी सब अकेजो ये एक उदाहरण दीते टाइम टन किु थे लेखाझोका थे अनेक साफ थे अनेक नियम नीति थे क्योंकि टाका के जो सरकार अचल बोले घोषणा दे तर सबकि गलो क्च दिलना जो टाका दिए एक मन चाउल पावल आज के एकशा चाउल टाक देना अकेजो ग তো আল্লাহর আদেশ রুহুটা আল্লাহর আদেশ আল্লাহর অর্ডার ওই জন্য আল্লা পাক বলছেন আল্লাহুল কুলুব মানুষের দেল শান্ত হয় আল্লাহর জিকিরে কারণ আল্লাহর হুকুম মানলে মানুষের আত্মা শান্তি পায় যেহেতু আত্মাটা হলো আল্লাহর আদেশ না যেটা আমি আপনাকে বলছিলাম যে এটা বাস্তব একটা চিত্র अचल घोषणा देखानदेश बेलो बना ट आदेश छोटे आदेश टाक चालू छोड़ा কিন্তু আদেশটা উঠায়নওয়ার সাথে যেমন আমরা দুইজন আছি একজন ঘুমিয়ে আছি আর একজন পাশে বসে আছি যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে স্বপ্নে দেখছে যে একটা গোখরা সাপ তাকে ছবল মারার জন্য ধাওয়া করছে देखे से देखते भय पाड़ा से दौड़ाओं से क्लानिओ बोध कर ठीक दौड़ान क्लानि बोध कराँ भय पावन मानुष्ठ करेंत्ति बस आपजे पाएम गी रहा बोलान मानुष कबर आजबी चिंता कर ठीक ओ भाव बुझते स्वप्न टे वास्तव वास्तव में चिंता भावना कर ले कबर आजपा किसुटा हल्ले भीकृति आस কি এরপরে আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোন জন্য তারা কিছু ধারণাই বলে থাকে যেমন আর বিষয় এলেম দ্বারা নিজস্ব জ্ঞান দ্বারা কখনো সঠিক বেঠিক যাচাই করা যায় না এখানে বলা যায় একটু যে শাহুলা বিশ্বাসকে আলোচনা করতে গিয়ে ছোট্ট কথা বলেছেন মানুষের জ্ঞানের কখনো ক্ষমতা নেই কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক বিশ্লেষণটা করে আর এই জ্ঞান দ্বারাই মানুষকে বিশ্লেষণ আমরা করার চেষ্টা করছি কিন্তু জ্ঞান যে ভুলো হয় তার প্রমাণ তো ভুরি ভুরি একসময় যেমন এই বর্তমান দর্শনের প্রবক্তার যেটা কার্লার্ক যে থিওরিটা চালু করে গেলেন সে থিউরি তো এখন নেই পরবর্তীতে কিছুদিন পরে এটা পরিবর্তন করে আলাদা করে দিল এরপরে এখন যে বর্তমানে দর্শনটা আছে কেবল একটি রাষ্ট্রে বন্দী হয়েছে আর আগে ছিল বহু তার এই ধার এটা ধারণা মাত্র এটা তো নষ্ট হয়ে গেছে আমরা চিন্তা করে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবো আর আরেকটা হচ্ছে আল্লাহর আলমিনের ওয়াহী ওয়ের মাধ্যমে জানতে বল আচ্ছা ওয়াহির আলোকে আল্লাহরুল্লা অস্তিত্ব প্রসঙ্গে কিছু আলোকপাত করবেন শেখ আব্দ আল্লাহ তালা নিদের অস্তিত্বের প্রমাণে অনেক আয়াত পেশ করেছেন এবং সেগুলোকে নিদর্শন হিসাবে তিনি মানুষকে দেখতে বলেছেন মোহাম্মদ সাল্ল আলহ্লাম যখন আল্লাহ আছেন বলে বললেন তার জাতির সামনে জনগণের সামনে তখন তার আল্লাহর পরিচয় জানতে চাইল তখন আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন কুল হেনবি আপনি বলুন কুলহ আল্লাহ আহাদ आल्लाह एक आल्लाहुम आल्लापेक्ष मुखापेक्षी हीन लमिद का जन्म दें अलम इदोक जन्म नी अलमुल्लाह कफना समकक्ष क्यों नहीं आयात टे जदि मानस गवेषणा कर चिंता भावना करवश्य एक सत्ता बेर जत्ता कारो साथ मिल थक শেষে নেমে আসেন সপ্তম আকাশ থেকে শেষের আকাশে নেমে আসা তার অস্তিত্ব প্রমাণ করে আল্লাহর নবী বলছেন যে জাহান্নে জাহামিনীদেরকে দিতে থাকা হবে দিতে দিতে এক আল্লাহতালা বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে যে আর কি কিছু আছে আল্লাহর বলছেন যে ওই সময় আল্লাহ তার পাকে পা কে জাহান্ন জি ধন্যবাদ আমরা আমাদের হাতে সময় সময় কম শুধু দর্শক বিন্দু আমরা যে জানতে পারলাম এরকম অসংখ্য প্রমাণ কোরআনের ভিতরে আল্লাহর আলম বলছেন তোমাদের কি আল্লাহ চালা কোন খালেক আছেন ষষ্ঠ আছেন আসমান ও জমিন থেকে তোমাদেরকে রিজিক দিচ্ছেন দর্শক বৃন্দ এই বিষয় নিয়ে পুনরায় তারা যেগুলি করছে বা যুক্তি দিচ্ছে সেগুলি শুধুমাত্র তাদের খেয়ালিপনা বা ধারণার বসপতি হয়ে তারা করছে তার কোনো অস্তিত্ব নেই জি জি এবং তারা যদি নিজেরা আল্লাহরুল্লাহ আলমীর একক অদ্বিতীয় সত্তা তার দিকে ফিরে আসার আহ্বান এবং দাওয়াত জানাতে আমাদের আর কোনো শঙ্কা থাকলো না আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আসুন আমরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি এবং তার জীবন পরিচালনা করি এ হলো কল্যাণ এবং পারলো মুক্তি নিশ্চিত হবে আল্লাহ রবাহ আলমিন আপনাদের সকলকে কল্যাণের উপরে কায়ম রাখুন আল্লাহমদিকা ইনুকা চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়দের বাইরে যাওয়ার সুযোগ ইসলামের উপরে মুজফার বিন্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जान देखान माना दुनिया आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेलिंग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 এটা জিহাদ হোধায় নম্বর ছয় হাতিস নম্বর তিন হাজার একশো ছয় নবজি সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে